السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين شمعين درشق مدى أمراه الله صلى الله عليه وسلم إمام أبو جعفر طرحاوي رحمة الله صلى الله عليه وسلم باية اعتقاد أهل السنة الجماعة أهل السنة الجماعة تل عقيدار بنانا اغانتو تي رأكتو عنقشوني جيخاني أما در إمام آخرت تفر إمام كيبا وشامپا نحو بشي তিনি প্রথমে বলেছেন যে ইমান বিল আখের এটা ইমানের একটি অংশ তারপর তিনি বলেছেন যে কবরের আজবের কথা বলেছেন আমরা এর ধারাবাহিকতা আলোচনা করতে গিয়ে কবরে ওই মানুষকে দেওয়া যার যার রু থেকে শরীর থেকে রুটাকে আলাদা করা হয়েছে তিনি শুধুমাত্র কবরে যান তো মৃত্যুর পরে তাকে কবর দেওয়া হয় এই মৃত্যুর বিষয়টি আমরা আলোচনা করছিলাম গত পর্বে এবং তার আগের পর্বে আজকে আমরা আলোচনা করতে চাই যে মৃত্যু কিভাবে হয় মানুষের রু কিভাবে হরণ করা হয় এই বিষয়টি কোরআনে করিম এবং হাজিজা কিভাবে আসছে সে বিষয়গুলো আলোচনা করতে চাই প্রথমত যে কোরআনে করিম এবং হাজিজা দেখতে পাই যে মুরু হরণ করা হয় অর্থাৎ রুকে ছিনিয়ে নেওয়া হয় রুটাকে আলাদা করা হয় দূর করে আলাদা করা হয় কোরআন এবং সুননা এর বিস্তারিত বর্ণনা এসেছে আল্লাহ তাহা কোরআনে করিম এ সুরা ওয়াক তিরাশি থেকে পঁচাশি নম্বর আয়ত্ত বলছেন ফলাউলা ইজা বলা কাতের হুল হলকুম পর্যন্ত হলকুম কি হলকুম তো হচ্ছে হলক মানুষের যে গলা পর্যন্ত পৌঁছে যায় গলা পর্যন্ত পৌঁছে যায় মানুষের রুহটা দিকা এটা সময় হয়ে থাকে যখন মানুষের মৃত্যু একেবারে অত্যাসন্ন মৃত্যু একেবারে এখনই মৃত্যু হবে এরকম অবস্থায় রু তার গলা পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ তার বলছেন ফালা উল্লা যা বালাকাতের হুলকুম যে যখন তাদের রু তাদের হলকুমে পৌঁছে যায় গলায় পৌঁছে যায় ও আন্তর্ম হ তোমরা তাকিয়ে রয়েছো যে লোকটা মৃত্যু হচ্ছে কিন্তু কিছু করার নেই চেষ্টা করলো তাকে রুটাকে ফেরত দিতে পারতেছ না অর্থাৎ তোমাদের তাকানোর কোনো ফায়দা নেই তোমরা শুধু দেখে দেখে অসহায়ের মতো তাকিয়ে আসো যে লোকটার রুটা গলায় চলে আসছে এখানে চলে যাবে এই মুহূর্তে চলে যাচ্ছে যে এই মৃত্যু কত কষ্ট সে ভোগ করছে কিন্তু আমাদের কিছু করার নেই রুটা এখানে চলে আসছে চিন্তা করে দেখো যে তার মৃত্যু হয়ে যাচ্ছে আল্লাহ তালা এটা আমাদের দৃশ্যটা তুলে ধরছেন যে এরকম অবস্থায় তোমাদের কিছু করার নেই হচ্ছে তোমার কত অসহায় তোমাদের মৃত্যু অবশ্যই ঘটবে তা তুমি দেখতে পাচ্ছ চোখের সামনে তোমাদের আত্মীয় স্বজনরা মারা গেছে তোমার চোখের সামনে কত মানুষ মারা যাচ্ছে আশেপাশে দেখছা গেল মৃত্যু বের হয়ে যায় এবং বের হওয়ার আগে কণ্ঠন আলী পর্যন্ত পৌঁছে এটাই হচ্ছে হরকোম কণ্ঠন আলী হরকোম পর্যন্ত পৌঁছে আল্লাহ তালা এরপর বলছেন যে অনাহানো আকরব ইমিন আর আমরা আমাদের ফেরেস্তারা এখানে বলা উদ্দেশ্য আল্লাহ তালা তার ফেরেস্তারা বলা উদ্দেশ্য নাহানু বলতে এখানে ইবনে কাসির রহমতুল্লাহ আল্লাহ সহ অধিকাংশ এটাই বলেছেন যে এর অর্থ হচ্ছে ফেরেস্তারা আল্লাহ তারা নিজে নন আল্লাহ তালা তিনি আর সুর ওপর রয়েছেন তোমাদের থেকে এই রুহের থেকে তোমাদের অতি ফেরা খুব কাছে বসে আছে তোমাদের মানুষের থেকেও ফেরেস্তারা বসে আছে কি যেন তার রুটাকে হরণ করার জন্য ওলাহ কিল্লা তুবসেলুন কিন্তু তোমরা ফেরস্তাদেরকে দেখতে পাওনা এটা হলো বিশুদ্ধ অর্থ অন্য কেউ কেউ অর্থ করে থাকেন এখানে না হো আল্লাহ তালা বলা হয়েছে না এটা কথা ঠিক নয় কারণ এখানে আগের এবং পরের আয়াত আয়াতে আগের আগের এবং পরের আয়াত দ্বারা বোঝা যাচ্ছে এখানে ফেরেস তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে সুতরাং আল্লাহ তালা এই আয়াতগুলিতে বোঝাতে চাচ্ছেন যে আমাদের যে যখন রুহ আমাদের কণ্ঠ পর্যন্ত পৌঁছে যায় এবং যখন আমাদের গলা পর্যন্ত পৌঁছে যায় এবং সেখান থেকে আর ফিরে সে সুযোগ নেই মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে সে সময় আমরা দেখতে পাচ্ছি কিন্তু কিছু করার নেই আল্লাহ বলছেন যে এই তখনও আমার ফেরেস্তারা তখনও তোমাদেরকে বের করে নিয়ে আসে কোরআনকারী অন্য আয়তা আল্লাহ তারা বলছেন থেকে বাষ নম্বর আয়তা আল্লাহ তা বলছেন হাফাজা। তিনি তোমাদের উপরে প্রবল দাপুটে তিনি আল্লাহ তার বান্দাদের উপরে দাপুটে তিনি যা ইচ্ছে তা চাপিয়ে দিতে পারেন কায়র্ত হল যাকে তিনি শক্তি দিয়ে দেখে দেখেন শক্তি দিয়ে যার উপরে তিনি ক্ষমতাবান ক্ষমতা আল্লাহ সবাই উপরে ক্ষমতা বানিয়েছেন সবকিছু তার নিয়ন্ত্রণাধীন ওরফা কায়বাদী তার সবাই তার নিয়ন্ত্রণাধীন কারণে তিনি আল্লাহ করে থাকে তাকে বিভিন্ন আল্লাহ হকুমে তারা হেফাজত করেন তারপর কি বলছেন আল্লাহ কিন্তু যখন আমাদের আল্লাহর পক্ষ থেকে মৃত্যু যখন আসে আল্লাহর নির্দেশনা যখন আসে এখন এখন তাকে আমার মৃত্যু দিতে হবে তপাত্রসুলনা আমাদের রসুলগণ তাকে মৃত্যু দেয় দেখা গেছে যে আল্লাহ তালা আল্লাহ তালা রসুলগণ আল্লাহ তালা ফেরেস্তাগণ তাকে মৃত্যুর কাজে মৃত্যু থেকে দিকে নিয়ে যায় এখানে একটা জিনিস সবাই অনেকে মনে করে থাকেন যে মালাকলমত একাই বুঝি তাকে মৃত্যু দিয়ে থাকে না মালাকলমত মৃত্যু একা দেন না তার অনেক এ সহযোগী আছে তারা তাকে মৃত্যুর পথে নিয়ে যায় অন্য আয় তার আল্লাহ তালা বলছে ইয়ে দ্রিবুনা উজু আহম ও যে ফেরেজ তারা তাদেরকে মেরে তাদেরকে রুহরণ করে থাকে তার বোঝা গেল যে আল্লাহ তাল্লাহ ফেরেজ তারা আল্লাহ তাল্লাহার মালাইকারা তাদেরকে যখন আল্লাহ ইচ্ছা তখন তাদেরকে হেফাজা ফেরেজটা সরিয়ে দিয়ে তারা এসে তাকে আর মৃত্যুটা মৃত্যু ঘটিয়ে থাকেন এই নির্দেশ বাস্তবায়নে তার মৃত্যু ঘটানোর ক্ষেত্রে মাধ্যমে তার সত্যি মাবুদের কাছে তাকে ফেরত দেয়া হয় তাকে ফেরত দেওয়া অর্থাৎ মৃত্যুর পরে সে আসতে হবে আল্লাহর দ্বিতীয় জীবন যেটা আখে জীবনের কাছে চলে আসতে হবে আল্লাহ আলাহ মহু হাসিবিন জেনে রাখো নিশ্চয় তারই নির্দেশ সেখানে বাস্তবায়িত হবে আর কারো দুনিয়াতে অনেকে নির্দেশ বাস্তবায়িত হয়ে থাকে যেটা চায় তার ক্ষমতা অহংকারী হয়ে তার নির্দেশ বাস্তবায়ন করতে চেষ্টা করে কিন্তু এই সময় মৃত্যুর সময় আল্লাহ নির্দেশে বাস্তবায়িত হবে তিনি চান মৃত্যু হবে ইচ্ছা করলে দুনিয়ার সমস্ত মানুষ হয়ে মৃত্যু থেকে তাকে পিছনে ফেরাতে পারবে না এবং তাকে আখেরাতে আল্লাহর কাছে ফিরে আসতেই হবে এই যে আল্লাহ তার দিয়েছেন যে তার কাছে যেতে হবে যে বিধান দিয়েছেন এই বিধানের কোন বিকল্প নেই এই বিধান তার অবশ্যই ঘটবে এবং সে মৃত্যুর মুখে তার মৃত্যু তাকে পেয়ে বসবে এবং সে মারা যাবে এরপর আল্লাহ বলছেন ওহু হাসিবিন আসরা যখন তার কাছে ফিরে যাবে তখন তিনি যথেষ্ট দ্রুত হিসাব গ্রহণকারী হিসাব গ্রহণ করবেন অনুরূপ ভাবে আল্লাহ তালা সুরা কিয়ামার ছাব্বিশ থেকে তিরিশ নম্বর আয় আল্লাহ বলছেন কালাকাতির তার কখনো নয় যখন রুহটা পৌঁছে যাবে তার এমন কি আছে যে আমাকে কণ্ঠ করে এই অবস্থা থেকে বের করবে কেউ পারবে না মান রাখ এমন কেউ ঝাড়ফুক করে তাকে এই মৃত্যু থেকে রক্ষা করতে পারবে কেউ পারবে না কি মান রাখ বলা হবে মান রাখ অজান না হল ফেরাক এবং সে ধারণা করছে প্রবল বিশ্বাস করছে যে এখনই তার মৃত্যু তাকে তার রুহ তা ছেড়ে চলে যাবে ফেরাক হবে তার মধ্যে পার্থক্য হবে আলাদা হয়ে যাবে ইসাক মাসাক আর পায়ে পায়ে মিলে যাবে কষ্টের কারণে প্রচন্ড কষ্টের কারণে পায়ে পায়ে মিলে যাবে ইলা রব্বিকা ইয়ৌ মাসাক আর আল্লাহর কাছে সেদিন তার চলাফেরা তার চলন আল্লাহ আল্লাহর দিকে এসে চলে যাবে অর্থাৎ মৃত্যু তার হবেই মৃত্যুর ফলে তার সাথে আল্লাহর কাছে তাকে যেতে হবে সেখানে তার জবাব দিয়ে করতে হবে এখানে যে বলেছেন ইজা বাল আতি কেল্লা তার মানুষ সাধারণত পৌঁছে এটাই তার সর্বশেষ পর্যায় যে কোনো মানুষের মৃত্যুর জন্য এখান পর্যন্ত পৌঁছে তার রুহের যে রুহের যে স্বাদ সেটা এখানে অনুভব করে অর্থাৎ রুহের যে কষ্ট রু বের হওয়ার যে কষ্ট বা যেটা শব্দ আল্লাহ ব্যবহার করে সেটা হচ্ছে তারা আকি তার এখানে অন্য আয়তে যেটাকে বলা হয়েছে হলকুম কণ্ঠনালী একই অর্থে ওনার মধ্যে বড় পার্থক্য নেই এই অবস্থা এই জায়গাতে পৌঁছার পরে আল্লাহ তালা নির্দেশনা মোতাবেক তার তার তার মানুষের রুটাকে হরণ করে থাকে অন্য এত আল্লাহ সুরানা জাতের প্রথম এবং দ্বিতীয় নম্বর আল্লাহ তালা বলছেন ওয়া জিয়াতে গার খান ওয়াসে তে নাসতান যারা ডুবন্ত গারত ডুবে ডুবে যারা छने नहीं आज छिने से डूबे शर मध्य डूब दिए जरा रूटा के टेने टेने शर अंग अंश अंश कर नहीं आसे रूटा के बीच नाजे आत डूबी फिर डूबे डूब दिए फिर ता शर भरेखान एक छिनेसे एर शपथक्र आल्ला तला नाजे आते कारखान ओ मालायक मालायक शपथ कर आल्ला जर जरा मानुषे शरि डुब डुब डूबिए टे आ রুটাকে বের করে নিয়ে আসে ওয়ান না আসে তাতেন স্তান এরপরে আল্লাহ তারা বলছেন যে তাদেরকে সহজভাবে নিয়ে আসে এবং যাদের কষ্ট দেয় না অর্থাৎ ইমানদার প্রথমটা কাফেরদের জন্য আর দ্বিতীয়টা ইমানদারদের জন্য এইভাবে কাউকে শরীর থেকে একটু একটু করে যে শরীর বানান অর্থাৎ শরীরে মাথার আঙ্গুলের মাথা পর্যন্তের শরীরের ভিতরে প্রবেশ করে সেখান থেকে একটু একটু করে তার রু হরণ করে কষ্ট দেয় তাকে আর মালায় কেতুল রহমতের ফেরেস্তা ইমানদারের অন্তর ইমানদারের শরীরে প্রবেশ করে তাকে অত্যন্ত হালকা স্বাভাবিকভাবে কষ্ট না দিয়ে যত কষ্ট কম দিয়ে যা কম দেয়া যা তত কষ্ট কম কষ্ট দিয়ে তাকে তার রুটাকে বের করে আনে আল্লাহ তালা সেটা শপথ করেছেন অর্থাৎ মালায়কেত রহমা এবং মালায়কেতুল আদাব যারা রুহরণকারী এই ফেরেস্তাদের শপথ করে আল্লাহ তালা বলেছেন এর পরবর্তী আয়তে বিভিন্ন নির্দেশনা আল্লাহ তালা দিয়েছেন এখানে যে কেয়ামত হবে সেটা আল্লাহতালা ঘোষণা করেছেন তো এখানে যে জিনিসটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে যে ফেরস্তা দুই ধরনের ফেরেস্তায় আছে যারা মালায়কেতুর রহমা আর মালায়কেতুল আদাব এরা রুহরণ করে আল্লাহ তালা ঘোষণা করেছেন অনুরূপ ভাবে আর মৃত্যুর পাগলামি এসে গেছে যথাযথ ভাবে এসে যায় মৃত্যুর পাগলামি মৃত্যুর সময় একটা মানুষের পাগলামি কেন হয় কষ্ট মৃত্যু যন্ত্রণার কারণে রসুল সাল্লা ইসলাম যখন তার মৃত্যু হচ্ছিল তখন তিনি বারবার পানি দিচ্ছিলেন এবং বলছিলেন আল্লাহ মৌতে সাকারাত জেনে রাখো মৃত্যুর পাগলামি রয়েছে মৃত্যুর মধ্যে কষ্ট রয়েছে এবং সে কষ্ট ইমান দ্বারও অনুভব করে কাফের অনুভব করে ইমানদারের অনুভব হয় একরকম কাফের অন্যরকম হয় কষ্ট কিন্তু আছে সবাই হয়তো ইমানদারের কষ্ট কম হয় কাফের কষ্ট বেশি হয় কখনো কখনো ইমানদারেরও কষ্ট হয় এই কষ্ট দিয়ে তাকে গুণা থেকে মুক্ত করেন আল্লাহ তালা মুক্ত করে তাকে এমনভাবে আল্লাহ দরবারে পৌঁছায় তার কোনো গুণা থাকে না এই জন্য কখনো কখনো দেখা যায় অনেক ভালো মানুষ দিন। कष्ट भोग कर मारा जाच्छा दुनिया सम्पूर्ण परिष्कारच्छन्न फिलबें जो को गुणार किशिष्ट ना ए गुलू थे तयगुल्बा बुझते पांच आयत बोलम आयतगुल अवश्य मृत्यु आल्ला तला फेरस्तारा आल्ला निर्देशना मोताब रूटा के हरण कर रूटा के छिन बैर कर नहीं जाटने कुर सुनिर्देशना रू फिर फिर जाए রু তাহার জ গন্তব্যস্থলে ফিরে যা। কিন্তু মানুষের শরীরে সেটা আগে থাকে তারপরে সেটাকে আলাদা করা হয় সেটাকে আলাদা করা হয়ছিলেন বুঝলেন অর্থাৎ রসুলের কষ্ট হওয়ার অর্থ হচ্ছে অন্য মানুষেরও কষ্ট হবে এই মৃত্যুর পাগলামি মৃত্যুর কষ্ট এটা প্রত্যেকটি মানুষকেই ভোগ করতে হবে এই জন্য কোরআনকারিম আল্লাহ বলছেন যে কুলু নত্যেকটি नफस के मृत्यु भोग करते मृत्यु भोग करते मृत्यु भोग कर अर्थ हम मृत्युदबे रसलम एटे देखिए दिए बार बार পানি দিচ্ছিলেন শরীরে তার ছোট লোটা থেকে পানি দিচ্ছিলেন মাথায় এবং বলছিলেন কপালের পানি দিয়ে বলছিলেন যে মৃত্যুর পাগলামি রয়েছে কষ্ট রয়েছে তিনি তার এই কষ্ট দিয়ে আমাদের জানিয়ে দিলেন যে কষ্ট করে আমাদের জানিয়ে দিলেন যে এর মধ্যে রয়েছে এর ইমানদার এবং কাফের মধ্যে ইব্রত রয়েছে শিক্ষা রয়েছে যে তারা যেন এর শিক্ষা গ্রহণ করে ইমানদার যেন আরো বেশি আল্লাহ আমল করে আর কাফের যেন গুণা থেকে বেশি থাকার জন্য সচেষ্ট হয় এবং ইমান আনে এবং তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে ইমানদার এবং কাফের উভয়ের রু কিন্তু আল্লাহ তালা ফেরস্তাদের মাধ্যমে হরণ করে থাকেন আমরা এখন প্রথমে আলোচনা করব ইমানদার রু কি হরণ করা হয় এটা আলোচনার বিষয় আমরা আগে আলোচনা করেছিলাম যে রু কিন্তু আল্লাহ আলাদা করেন এটা আমরা আলোচনা আলোচনা করতে চাই যে কিভাবে আল্লাহরণ করেন আর কাভের রু কিভাবে হরণ করেন প্রথমে ইমানদার রু হরণের প্রক্রিয়া আল্লাহ তালা যেভাবে বলেছেন সেটা আমরা আলোচনা করতে চাই কোরআন করিম আল্লাহ তালা বলছেন আল্লাহিম আকানিম জেনে রাখো আল্লা যারা সত্যিকার সত্যিকার বন্ধু তাদের কোনো ভয় নেই এবং তারা কোন তারা তারা কারা আল্লা আমন ও কান যারা ইমান এনেছে এবং যারা তাকোয়ার অধিকারী হয়েছে তারা হচ্ছে আল্লাহর সত্যিকারের বন্ধু এদের কোন ক্ষতি হবে না লহমুল বুসরাফুল হায়াতি দুনিয়া ফুল দুনিয়ার জীবনে তাদের জন্য রয়েছে সুসংবাদ এবং আখরাতের জীবন জন্য সুসংবাদ আখরাতের জীবনের সুসংবাদ তাদের কি জান্নাত এতে কোনো সন্দেহ নেই সবাই একমত যে আখরাতের জীবনে ইমানদারের সুসংবাদ হচ্ছে আল্লাহতালা তার জন্য জান্নাত নির্ধারণ করে দিয়েছেন দ্বিতীয় দ্বিতীয় দুনিয়ার জীবন তার কি সুসংবাদ এভাবে দুটি তাফসিল রয়েছে একটি হচ্ছে রসুল্লাহ একটি হাদিসে এসেছে যে সেটা হচ্ছে যে একজন ইমানদারের দুনিয়ার জীবনে সুসংবাদ হচ্ছে যে তাকে আল্লাহ তালা অনেক কিছু স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দেন দেখেন এটা হচ্ছে আর একটি যেটা আমাদের এই আজকের আলোচনার সাথে এআ লোল বোসরাফেল হাইয়াতি দুনিয়া দুনিয়ার জীবনে তার জন্য সুসংবাদ রয়েছে তফসির করা হয়েছে যে মৃত্যুর সময় তার জন্য ফেরেস আসেন আসে তাকে সুসংবাদ দিয়ে থাকেন তোমার জন্য জান্নাত রয়েছে জন্য ক্ষমা রয়েছে আল্লা পক্ষ থেকে সুসংবাদ দিয়ে থাকেন একজন ইমানদারকে আল্লাহ তাল দুনিয়ার জীবনে দুই ধরনের সুসংবাদ দিয়ে থাকেন একটি হচ্ছে তাকে কখনো কখনো স্বপ্নে ভালো দুনি দেখিয়ে দেন কাজটা করা দরকার কখনো কখনো তার জন্য অন্য কেউ দেখে আবার কখনো কখনো একেবারে যখন দুনিয়ার জীবনের শেষ মুহূর্ত যখন এসে যায় তখন ফেরেশ তারা তার জন্য জাননাতে তার যেতে হবে জানাতে এই আছে এবং তার আল্লার ক্ষমা আছে এটা তাকে সুসংবাদ দিয়ে থাকে এই দুটি কিন্তু আল্লাহর পক্ষ থেকে ইমানদার ইমানদারের জন্য তার ফেরেস্তারা নিয়ে বহন করে নিয়ে আসে থাকেন মৃত্যুর সময় প্রথম এই সুসংবাদের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এই ইমানদারের রু হরণের প্রথম কাজ হচ্ছে ইমানদারের কাছে আল্লাহর পক্ষ থেকে ফিরেস্তারে এসে তাকে সুসংবাদ দিয়ে থাকে এই সুসংবাদের বিষয়টি আমরা ইনশাল্লাহ আলোচনা আমরা বলেছি যে আয়াতে অনুরূপাবে বিভিন্ন হাদিসে তায় আসে তার মধ্যে বিখ্যাত যে হাদিসটি সেটা হচ্ছে বারাহিনা আজিব রাজিউল্লাহ যে হাদিসে কিভাবে রু করা হয় ইমানদারের রু কিভাবে হরণ আলোচনা করা হয়েছে আমরা ইনশাল্লাহ এই বারাইবিনা আজব রাজিউন সহ অন্যান্য এই রুহরণের ইমানদার রুহরণের যে বিভিন্ন প্রক্রিয়া সেটা আমরা আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ও আখেদাওয়ার আলহামদুলিল্লাহ আলমিনাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত